প্রিয় শ্রোতা আসসালাম হামদ, নাথ ও ইসলামী তারানা হুবা ও ইস্কের জয়ার সৃষ্টি করে মানব হৃদয় বৃত্তাকারে পৃথিবীতে হেরার আলোক রশিতে উজ্জীবিত করতে জুলফিকার হামদ নাথ ও গজল পরিবেশক দলের সদস্যরা আবারও নিয়ে এলো হৃদয়গ্রাহী সুর ও ছন্দের অডিও অ্যালবাম ও জান্নাতের কান্দারি ও জান্নাতের কান্দারি ও জান্নাতের কান্দারি